একজন মানুষ জান্নাতে যাবে নাকি জাহান নামে সেখানে তার বাঙালিত্ব বা পাকিস্তানিত্বর কোনো বিষয় নেই একজন মানুষ ভালো এবং মন্দের পার্থক্য কিভাবে করবে সে ব্যাপারে তথাকথিত বাঙালিয়ানা আমাদের কিছুই বলে না একজন মানুষের আসল পরিচয় হল তার ধর্মবিশ্বাস। বিশ্বাস আমরা আগেই বলেছি তৎকালীন আরবের লোকেরা ছিল মুশরিক, তারা একের অধিক দেবতায় বিশ্বাস করত এই বিশ্বাস তারা লাভ করেছিল তাদের বাপ দাদাদের মাধ্যমে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 कुरने बोला जिज्ञेस तुम्हें जदिअ जिज्ञासा करें क्या तरह के, के सृष्टि कर তবে তারা অবশ্যই বলবে আল্লাহ সুর আজ জুখরুফ আসী ওয়াল ইহু ইমি অবী বাদি মৌতিহালয় কোলুন্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 তুমিন্দিহি অব ইফ ইহু মুবহম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 ইসলামে আমরা বিষয়টা এমনভাবে দেখি না আমরা ইসলামে সবার উপরে ইনসাফকে প্রাধান্য দেই ইসলাম শান্তির ধর্মের আগে হচ্ছে ইনসাফের ধর্ম ইনসাফ করতে গিয়ে আপাত দৃষ্টিতে শান্তি প্রতিষ্ঠিত নাও হতে পারে আল্লাহর চোখে কোনো বিশেষ জাতিসত্ত্বার লোকেরা শ্রেষ্ঠ নয় আল্লাহর চোখে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যার তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি আছে অর্থাৎ ইসলামের শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো ইমান সার্বভৌমত্বের ভিত্তি হল ইসলামী শরিয়া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 गोत्र दीर्घ दिन युद्ध क्लान जा रहा गोत्रिम एक इसलम पक्षे काुद्ध करहसलोना इनशालाकटी बेपार हल एख समय आलदा को कन्शनल आर्मी सेंा बाहन आरबे छा बर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 ভেড়া আর উঠ ছিল তাদের জীবিকা নির্বাহের মাধ্যম তারা মূলত ব্যবসা বা ট্রেডিং করত কোরসদের বিশেষ মর্যাদা নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি যারা আরব জুড়ে নিরাপদে কাফেলা নিয়ে চলাফেরা করত অন্য গোত্রদের কিন্তু এই বিশেষ নিরাপত্তা অবস্থাটা ছিল না কোরআনে আল্লাহ বলেছেন তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ বানিয়েছি অথচ তাদের আশপাশ থেকে মানুষদেরকে ছিনিয়ে নেয়া হয় তাহলে কি তারা অসত্যেই বিশ্বাস করবে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 আর হজ এবং ছিল আর একটি হাজিরা যখন হজ বা উমরা করতে আসত তখন তারা কেনাকাটা আর ব্যবসা বাণিজ্য করত কোরানে এই আয়ের উৎসের দিকে ইঙ্গিত করা আছে দল হার কো কম কুম ইং কু তিন لَمِنَ হিমিনব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 गुणे मान असाधारण सब कवित रचना करत मुहूर्त मध्य कवित छाओ सहितर दिखे खूब पारदर्शिता से चमत्कार बक्ृता दे शब्द और कथा जो पुरो आरबे आलोड़न तुलते अविश्वास्यो अबाग बेपारेबरा प्राय पार्सेंट निरक्षर हाथ गणा अल्प किस मानुष लिखते पढ़ते তবে এই কবিতাকে নিছক কবিতা মনে করাটা ভুল হবে কবিতা ছিল তাদের মিডিয়া একটি সুন্দর কবিতা হল একটি শক্তিশালী মিডিয়া প্রপাগান্ডা। আজকে মিডিয়া নিউজ বা ডকুমেন্টারি যেমন কোন মানুষ বা গোষ্ঠীকে আমাদের চোখে হিরো অথবা ভিলেন বানিয়ে দেয় ঠিক তেমনি সে যুগে আরবদের মিডিয়া অস্ত্র ছিল কবিতা দেখা যেত একটি জুজসই কবিতা কয়েক ঘন্টার মধ্যে অনেক দূর দূরান্তে ছড়িয়ে গেছে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 জালিন শুব মে تَرَكَ খেলি দানুয়াল অ করবিনিসবর খেলোয়া লালি দানুয়াল অকরব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 তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে সুরানিসা আয়াত তৎকালীন আরবে নারী শিশুর জন্মকে অনেকেই বেশ খারাপ চোখে দেখত তাদের কোন সমাজে দাম ছিল না এর কারণ ছিল তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করত না বা অর্থ উপার্জন করত না কোরআনে আল্লাহ তালা বলেছেন বুশ্যর আহদুহু বিল উ সবলজুহু মুদু أَمْ রি কৌমিনম বুশি রবি দু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 সন্তান গ্রহণ না করার অনুমতি ইসলামে নেই আল্লাহ তালা বলেন ক্বুল তাআলা ওয়া আতলু মা হারাম রব্বুকুম আলাইকুম আল লা তুশরিকু বিহি তুশ্রীফু বিষিলি দৈনি দু ইম্ল নহ্নম ও তুল ফি শহর মিনহমা বক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 से विमर घर जन्म ना सब चुनाव बड़ सन्था के बिल कर दिए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 অপল কুম্বি সুমিমূত শ্রীহেু কুমত হুমিমুহ্ন ই ইফী মহুদূদ স ইস অুকী মহুদূদাহি ফল জু নীমি তিলক হুদুদুলা فَلَا দূহ ময় দুদুদি স উল ইক হুম فَلَا প্ল لَهُ مِنْ হোমি বাদুহত কি হাজ জন্ময়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 स्त्री के ताल जब मोटे हासि छाटेष विषय सिरियसनेस देखार संख्या सर्वोच्च तीन ए सीमित कर एक अद्भुत नियम छिहार को स्वमी जदि तरह स्त्री के तरह मायर साथ स्त्री तलाक होत सीम्पलिदी बोल तुम्हें मायर मतलब ता स्त्री ताल ইসলাম এই নিয়মটিও বাতিল করেছে অলীন ইউরি রি হু ন উম মহতিম ইন উম মহ তুহম ইহুম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 अजाचित अर्थनिक बोझा चपी देहर कमार्शियन तो दिए मड फैशन और विज्ञापन मड़के आबृत कर मात्रा जो कर सर्वोपरि नारी पश्चिमारा जो अनपद समाज तैर एम नजर इसलमेर क्या देखते पा जाए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 यह गुण की परवर्ती इसलमर क्या कुरान और हादिस संरक्षण माध्यम प्राथमिक जुगे कुरान और हादी संरक्षित हो स्ति रसुल्लामेर मृत्यूर पर सर्वप्रथम कुरान लिखित आकार लिपिबद्ध करल और हादी लिपिबद्ध है एगुल सम्भवर व्यतिक्रम धर्मी विशेष गुण थे द्वित एक गुण बला चलेबारल्यू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 क्यों मेहमान सम्मानार्थे देखा गया पूरा उट्टी जबाई दिल्ली हाथे तीन नाम शुने से तरह उदारतर विख्यात से जो आरब आब्दुलत कथा आलोचना कर उदारतर विशेष भाव परिचित और कुराइश कथाओं आलोचना करा हाजी उदार भाव आप्यान करत एवं एखो यह प्रथा चालू आर सहसिकता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 অসহায়ের পাশে না দাঁড়ানোকে তারা কাপুরুষতা মনে করত এই সাহসিকতার গুণটি ইসলামের পক্ষে কাজে এসেছে ইসলামের প্রথম যুগে যে পরিমাণ জিহাদ সংঘটিত হয়েছে তা কখনোই একটি সাহসী জাতি ছাড়া কল্পনা করা যায় না খোদ আল্লাহ রাসুল সাল্লামের যুগেই ছোট বড় মিলিয়ে প্রায় সত্তরটি যুদ্ধ এবং সামরিক অভিযান সংঘটিত হয়েছে এরপর খোলাফায় রাশি দিনের যুগে জিহাদ হয়েছে দুই পরাশক্তি রোমান আর বারস্যের বিরুদ্ধে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 তখন মুসলিমদের সাথে কুরাইসদের শান্তি চুক্তি চলছে মুসলিমদের সাথে রোমানের যুদ্ধের কিছুদিন এটা রোমানরা কখনোই আশাই করেনি যাই হোক আবু সুফিয়ানের কাছে হিরাক্লিয়াস রসুল্লাহ সাল্লা আলাই সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করল সেই উত্তরগুলো শুনে বোঝার চেষ্টা করলো।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 এর কারণ পরবর্তীতে তিনি নিজ মুখে স্বীকার করেছেন যখন মুসলিম হয়েছেন বলেছেন আমি যদি মানুষের কাছে মিথ্যাবাদী অপবাদ পাবার ভয় না করতাম তাহলে ঠিকই রসুল্লা সাল্লাই সম্পর্কে মিথ্যা বলতাম এ থেকে বোঝা যায় শত্রুর বিপক্ষে মিথ্যা বলাও আরবে সাধারণভাবে খারাপ চোখে দেখা হতো তবে তার মানে এই নয় যে আল্লাহ রসুলসাল্লাইসাল্লামের বিপক্ষে তার শত্রুরা মিথ্যা বলেনি তার বিরুদ্ধে সব ধরনের প্রোপাগান্ডাই কুরায়সা চালিয়েছে এর আগে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 प्रचलित रीतिनी सिस्टेम स्टैटासबर हत्या इन आरबरा शून्य शुरू सामग्रिक भाव बरबरा इल्लाम के छड़े दे सब उपयुक्त जी पारस्य ज्ञान भारत दर्शन रोमान नैपुण्य और ग्रीक मेधा थका सत्वे তারা নবের ক্ষেত্র হিসেবে সিলেক্টেড হয়নি হয়েছে আরবরা। কারণ তাদের ফিতর বা প্রকৃতি ভাবে কম দূষিত ছিল যে কারণে তারা সহজে ইসলাম গ্রহণ করেছে এবং চারিদিকে ছড়িয়ে দিয়েছে ওসালাহ মুহম্মদ ওয়া আলাহ ওসাল্লাম আলহামদুলিল্লাহ রবিন আলী আসসালামাইকুমুল্লা